আসসালামু আলাইকুম রহমতুল্লাহার কগারো নম্বর যেটা হাদিস আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সেটি হল নূ আলাইহি সাল্লামের নৌকার কথা তো আপনারা শুনেছেন নূ আলি সাল্লামের নৌকার কথা আল্লাপাক কোরআনে কারিমেও অনেক সুরার মধ্যে অনেক জায়গায় আলোচনা করেছেন নূ আলাইহি সাল্লামকে আল্লাপাক নৌকা বানাতে বলছেন সেই নৌকা পানির উপরে দীর্ঘদিন অনেক দিন পর্যন্ত বাসবান ছিল তারপর একটা পাহাড়ের সাথে লেগেছে তারপরে আল্লাপাক সারা পৃথিবীতে আবার স্বাভাবিক অবস্থা নিয়ে আসছেন এগুলো কোরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমাদের দেশে একটা গল্প আছে যে নুয়াল ইসলামের নৌকার ভিতরে লোকেরা যায় কাবের মুশিকরা পায়খানা করছে পায়খানা করতে করতে এটা ভর্তি করে ফেলছে এক সময় এক বুড়ি অন্ধ বুড়ি সেটার মধ্যে পায়খানা করতে গেছে করতে যায় বুড়ি নাকি পড়ে গেছে ওখানে পড়ে যাওয়ার পরে বুড়ির চোখে পাইখানাগুলো লাগছে লাগার পরে বুড়ির চোখ ভালো হয়ে গেছে এরপরে নাকি যে পুরা এলাকার লোকেরা এসে এসে এই পায়খানাগুলোকে ওষুধ বানাই সবার যার যে সমস্যা সেই সমস্যার জন্য ব্যবহার শুরু করছে এবং এই পাইখানা সব পরিষ্কার করে তারপরে ধুইয়ে মুছে পরিষ্কার করে একবার সব তারা নিয়ে গেছে এই কাহিনী আমরা ছোটবেলা থেকে ওয়াজ মাহফিলে শুনছি আর কাঞ্চিতে কত বড় নবীর মর্যাদা কত বড় কারামত যে এই লোকেরা পায়খানা করছে আবার সেই কাফের মুর্শিকেরা পায়খানা পরিষ্কার করে সব কিছু নিয়ে গেছে শুনতে কিন্তু খুব ভালো লাগে এবং নবীর মর্যাদা বোঝা যায় শুনতে অনেক মজা এই গল্প মানুষের সামনে যদি সুর করে টানে যাবে যদি এই কাহিনী কাহিনী বক্তার ওয়াজে হলেও এক ঘন্টা আধা ঘন্টা নুয়াল ইসলামের ওই নোকার ফাইখানা দিয়ে চলে যাবে আর আধা ঘন্টা আরেকটা চলে যাবে বাস এক ঘন্টা এক লক্ষ টাকা এটা অনেক সুবিধা ভালো ব্যবসা তো এটা আমরা শুনতে বলতে কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যা হলো এক জায়গায় যে এই কাহিনীটা পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে আসে মানে এটা সনদ আকারেও আসে নাই মানে কোন হাদিসের কিতাবেই ঢুকে নাই এটা এটা এইটা সম্পূর্ণরূপে একেবারে ডাহা মিথ্যা এবং একটা বানোয়াট গল্প এটা এই মানুষের মুখে মুখে চলে আসতেছে नद सहकारे को हादी नहीं लेखक हल्लम्मद अबी सोहबाह कित षोलो थम्बर पृष्ठा घटना वर्णना करहुदी मध्यम प्रचलन ইহুদিদের মাধ্যমে মানে ইহুদিরাই এই নুয়ালিসামের এই কাহিনীটা ইহুদি আলেমেরা আগে ওয়াজ করত ওই ইহুদি আলেমদের থেকে শুনতে শুনতে আস্তে আস্তে আমাদের মধ্যে চলে আসছে তো যেসব অঞ্চলে মানুষ জালহাদির সম্পর্কে সচেতন সেসব এলাকায় ঢুকতে পারে নাই আর যেই এলাকাগুলোতে একটু দুর্বলতা আছে ওই এলাকায় ঢুকে গেছে আচ্ছা তাহলে এখানে আপনাদের কাছে একটা প্রশ্ন করি যারা ইহুদিদের বানানো গল্প দিয়ে ওয়াজ করে তারাই তো ইহুদির দালাল অথচ যারা হাদিস দিয়ে বয়ান করে, যারা কোরআন দিয়ে বয়ান করে কোরআনের অধ্যায় কোথায় আছে এটা হাদিস এইরকম বয়ান করে তাদেরকে উল্টা বলা হয় ইহুদির দালাল অথচ যারাই নোয়াল্লামের কাহিনী বর্ণনা করে এটা ইহুদিদের ঘটনা ইহুদিরা বর্ণনা করছে ইহুদিদের শুনে শুনে তারাও বর্ণনা করেন তারাও আওয়াজ করেন এই কথাটা ইসরাইলিয়াত মানে মোহাম্মদ আবি সোহবা তিনি বলছেন যেটা ইসরায়েলি কাহিনী ইসরায়েলি রায়ত ইহুদিরা এইগুলো বর্ণনা করছে তাদের বিভিন্ন বইতে বিভিন্ন জায়গায় এইসব বিত্যা কাহিনী আস্তে আস্তে পর্যায়ক্রমে এইগুলো আমাদের মুসলিম সমাজে বিশেষ করে আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে সরলতার সুযোগে ঢুকে গেছে এই জন্যই মামা আলেক বলছেন মদিনায় অনেক বড় বড় আল্লাহওয়ালা মোত্তাকিন মানুষ আছে এদের কাছে আমি এক লক্ষ দিনের আমানত রাখতে রাজি কিন্তু একটা হাদিস যদি বলা হয় আমি মালেক নিব না কারণ এরা এত সরল এদের ভিতরে জাল হাদিস ঢুকাই দেওয়া সহজ কারণ একটু যদি মানে চোখের পানি আসে বা একটু নরম করা যায় জাল হাদিস দিয়ে তো এরা সহজে এটা গ্রহণ করবে কারণ বলবে যে অসুবিধে কে আমি মিথ্যা কথা দিয়ে মানুষের চোখে পানি এনছি মানুষের চোখে আমি অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দিছি অন্তর নরম করি দিছি মিথ্যা মানুষকে জান্নাতি বানায় আমি জাহান নামে যাই আপনাকে মানুষ জাহান নামে যাক আমি জান্নাতে যাই আগে তো এটা করতে হবে আগে নিজে জান্নাতে যাওয়ার চেষ্টা করতে হবে এখন নিজে জাহান নামে যাই মানুষকে জান্নাতি বানানোর চেষ্টা এইটা এই জন্য এই সরলতাকে যুগে যুগে মহাদেশেনেকরাম তাদের থেকে দূরে থাকতেন তাদের সহবত নিতেন এবাদত বন্দে আমলের ক্ষেত্রে তারা খুব আগ্রহী ছিলেন খুব তাদের মধ্যে জুহদিয়ত ছিল তাকোয়া ছিল কিন্তু এলমের ক্ষেত্রে এল বিশেষ করে এলম হাদিসের ক্ষেত্রে তাদের সরলতা ছিল আমাদের এই উপমহাদেশে এই সরলতার সুযোগে এই জাল হাদিসগুলো আমাদের মধ্যে বিস্তার লাভ করছে